নাফিয়া ইউ রহমতুল হতে বর্ণিত তিনি বলেন ইবনু উমর রওয়াজ্লা আনহু বলতেন যে মুসলমানগণ যখন মাদিনায় আগমন করেন তখন তারা সালাতের সময় অনুমান করে সমাবেত হতেন এর জন্য কোনো ঘোষণা দেয়া হতো না একদা তারা এ বিষয়ে আলোচনা করলেন কয়েকজন সাহাবি বললেন নাসারাদের ন্যায় নাকুস বাজানোর ব্যবস্থা করা হোক আর কয়েকজন বললেন ইয়াহুদিদের সিঙ্গার ন্যায় শিঙ্গা ফোঁকানোর ব্যবস্থা করা হোক উমর ওয়াদিরাতাল আনহু বললেন সালাতের ঘোষণা দেওয়ার জন্য তোমরা কি একজন লোক পাঠাতে পারো না তখন আল্লাহ রসুল সলি আসাল্লাম বললেন হে বিলাল উঠো এবং সালাতের জন্য ঘোষণা দাও